ومن سيئة أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وَخَيْرُ الْهَادِي هَادِيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَاتٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ الْعَظِيمِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يستخذوا بين ذلك سبيلا وأولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا وقال تعالى في آية آخر لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتكوه منهم تقاه وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسًا وَإِلَى اللَّهِ الْمَصِيرُ صدق الله العظيم معزز ও সম্মানিত মুজল্ল ও মসজিদ এর کرام মহান আল্লাহ তাআলার দরবারে অসন্তাহকরী দর্শক এর আগমন ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার সালাত জাযায়ে ওয়ুতিশে মুসলিম উম্মাহর আল্লাহ তালার ঘর মুর্শিদা সার্তাহ এই জন্য সকালে কালী মানুষ আল্লাহ ছিনায় নেয় সুক্রিয়াও মানুষ এখন বুঝে না পুকুরীও বুঝে শুক্রিয়া কোন বিষয়ে কি করবে পুকুরের কোন বিষয়ে কি করবে আল্লাহ জোয়ানই দিচ্ছে জোয়ানের হক আদায় করাই জান জোয়ানীর বয়সে আলহামদুলিল্লাহ তারা মাঠে তাদের খারাপ দুইটা সিন এরকম জানোয়ার দেখছেন আপনারা বাংলাদেশে আমি বুঝতে পারবো পৃথিবীতে নাকি এরকম একটা জানোয়ার আছে তবে কোনো বাঙ্গালি চোখে পেয়েছে বইলে আমার জানা মতো আমি পাইনি বাচ্চা হয়েছে ওই জন্য শিখাইলেন অথচ আমি জানতেছি হ্যাঁ আমি জানতেছি এই বিষয় যে জায়গায় শুনতেছি হৃদায়তের জন্য কল্যাণের জন্য সবচেয়ে উত্তম পথ হলো কার পথ আল্লাহর পথ সবচেয়ে কল্যাণের পথ হলো আল্লাহর পথটা জানতেছি এই বিষয়টা আমার সন্তানকে শিখাইতেছি না এই সন্তানদের আমি কুবুরি করতেছি এই সন্তানের ব্যাপার আমি আল্লাহর সাথে করতেছি তারে যা তা না যার যে হক তার ওই হক আদায় করার নাম হইল আর ওই হক আদায় পুকুরী এখন আমরা জানি যে হক আদায় করার কথা ওই হক আদায় করতেছি না এই জন্য আজকে কোভারদের এত চাষ আমি চালানো চিন্তা শুনতেছি প্রত্যেকে যার যার জায়গা থেকে যার যা হক বুঝা আছে এই হক গুলি শুধু আদায় করে নিতাম তাই চিন্তা মুসলমানের দুনিয়ায় যে হৃদায়ত হৃদায়ত উত্তম কথা হইল কার কথা আল্লাহর কথা সবাই বলে এটা সবার বলার অবস্থা এরকম আজকে আয়াতটা পড়ছি একশো পঞ্চাশ জাতের জন্য দোয়ার তো আলোচনা শেষে এক ভাই আমারে একেবারে কোরআনের আয়ত সহ মাঝে মাঝে তো হ্যাঁ আল্লাহ পারে আল্লাহর কথা কমাই সে করে আল্লাহর কথা নাই তার কাছে কিছু নাই আল্লাহর কাছে বন্ধু বানা যেতে পারবে না কোন কাব্যে কি মানানো যাবে না বন্ধু বানানো যাবে না কাবের কারা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কাবের কারা তারা বলে বলেন মুহমিন এই কিতাবের কিছু মানে মানি অনাকুরবাদ আর কিছুরে অস্বীকার করি কিছু মানে আর কিছু মানি না আল্লাহ বলতেছেন কে বলতে আল্লাহ আল্লাহ জানে চোদ্দশো বছর পরে আইসা এই কিছু কিছু পন্ডিত গজাবে পণ্ডিত দুই তাদের পন্ডিত কথা প্রকাশ করতে চাবে এই আল্লাহ তার কথা বলে স্পষ্ট সুন্দর করে আল্লাহ তালা বলে দিতেন ইউরেদু না ইত্তাহিযু বাইনা যালিকা সামিলা এর উদ্দেশ্য হইল এর দ্বারা নতুন রাস্তা বানানো নতুন আরেকটা কি রাস্তা বানানো ওই রাস্তার নাম কি মুযাবদাবিনা পায়না যালিল তাহলে দুই দলের মাঝখানে থাকতে চায় লা এই দল না ওই দল থাকতে চায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়্যুদিলিল্লাহু ফালান তাজিদ লাহু সামিলা যেগুলি এই দোল পয়না দল হয় এগুলি হইল না আল্লাহ যদি হয় যে আমাদের একটা রাস্তা বানাইতে আল্লাহ বলেন আত্মা এগুলি হইলো এদিনে কি আমাদের অবস্থা কাপেরদের এমন হয়ে গেছে কাফেরদের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্ব করে আবার দলিল কি করা ঠেকাতও বন্ধুত্ব করা যাবে না করা যাবে না বন্ধুত্ব করা যাবে না এই আয়াতের তাপসির আজকে বাসায় গিয়ে পড়েন আঠাইশ নম্বর আয়াত আমি তোমাদের সাথে আছি আমি আমার রাস্তায় আছি হ্যাঁ এদের হাত বাই থাকা আজাল কতদিন বাইধা থাকা রাখবে একটু সুযোগ করে দিতেন নাড়ায় থেকে সুতার ছাড়েটা নাড়াই তো তার হাতেই থাকে সময় হলে একা থেকে এদিকে করতে মারে ওই দিকে করতে মন চায় জিন্দিগি চলে আল্লাহ তালা বললেন তোমার মন চায় দিন দিকে সামান্য সুযোগ হলো কতটুকু তুমি করতে পারো নির্ধারিতের সময়ের দিকে দোয়া করা যাবে না আল্লা কথা সবচেয়ে উত্তম কথা এই কথাগুলি যারা ধরে কাছে তারা টুকি গুম তোমাদের মাঝে কয়েকটা জিনিস রেখে গেলাম আল্লাহর জিনিস তারকিম হৃদায়তুল জানিয়ে আসেন না তার যদি রাখতে হয় রাসুল বলেন এই হৃদায়তের উপর যদি থাকতে হয় দুইটা জিনিসকে ধরতে হবে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার আদর্শ আল্লাহ আর কিছু আছেন মুসা বা তা সাপু লাগে দিদা লোমদের মধ্যে পড়ে যায় এটা কেমন এটা কেমন আল্লাহ তারা বলেন ওইগুলি তোমার ভাড়ার কোনো দরকার নেই দিকে দেখানোর কোনো দরকার নাই ওইগুলি তাকায় তারা ওইগুলি তারা যাদের অন্তরের মধ্যে আল্লাহ বলছেন দুনিয়া সৃষ্টির আগে আমার সময় এই জিনিস খোঁজার কি নাই আমাদের কোন দরকার নাই আলি প্লাম এটার অর্থ কি হয় আলি বেকি লামে কি जीवन व्यवस्था हिसाब से ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করে বলবে চোদ্দশো বছর আগের এটা হয়েছে এটা তো এখন অকার্যকরুলিল্লাহ এখন তো এরকম গজাইছে আমাদের বলতেন যত বিক্রি তত বিক্রি বিক্রি তত্লাহর কথা বলা হয় এরা বলেন এটাই আমাদের জন্য যথেষ্ট থাকে এদের ইমান পারতে থাকে আল্লাহ তারা কালাম পাঠাইছেন মানুষের জন্য বড় বড় মনীষী একমত আল্লাহ তারা পৃথিবীতে যত কালাম পাঠাইছেন সমস্ত কালামগুলি পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য আর এখন কিছু কোলাই যাওয়ার জন্য হয়েছে এই কুলান্ডার ঘুরে আল্লাহ আল্লাহ আল্লাহ নিরাপত্তার সাথে মাথার জন্য এই সৃষ্টি কাজ আল্লাহ আল্লাহ আল্লাহুল্লাহ আল্লাহ করতেন আল্লাহকে চান্লা সৃষ্টিটা চান্দিতে চলো আল্লাহ আকবর কত চিন্তা করো আর এই পুরা শ্রী আল্লাহ তারা বানাইছে আজিদের মধ্যে আছে এক একটা মানুষের হিমাজতের জন্য আল্লাহ তারা লক্ষ লক্ষ পানাইছে আল্লাহ আকবর লক্ষ লক্ষ কিরা বানায় মানুষের এই আরামের জন্য মানুষ বেঁচে থাকার জন্য লক্ষ্য এই করেছি এটা কি করলে ভালো হবে এই বিধানটাও আমি আল্লাহ নিজেই দান করছি নিজেই দান করছি মানুষ এটাও জানে না আল্লাহ মানুষ কুপু বুঝে বরাবরইটা বুঝে আমার তো অনেক সম্পদ আছে ওই বাড়ির সম্পদ আছে না। আমার মেয়ে তো অনেক সম্পদের উপর বসবাস করছে ছেলের বাড়ি সম্পদ আছে না। আমি একজন আলেম আর একজন আলিমের সাথে কুফু লাইতে পারে আমারও দাঁড়িয়ে আছে তারও আছে। আমি টুকি করি সেও টুকি পরে কুফু আছে আল্লাহ আল্লাহ তিনি যার সাথে কোনো নাই আল্লাহ ছাড়া তিনি মানুষের সৃষ্টির জন্য বিধান দিচ্ছেন আল্লাহ জীবন ব্যবস্থা পূর্ণ না অপূর্ণ এটা কি নির্ধারিত সময়ের জন্য না অনির্ধারিত সময়ের জন্য আইন বানানোর কোন দরকার নাই আছে গর্ব আইন মানুষ শত পেয়েছে গর্ব কারণ আল্লাহ নতুন করে আর বানাবে না আর মানুষের আইন বানানোর অধিকার নাই আছে তুমি কি আইন বানাবা তুমি সামনে তাকালে তোমার পিছনে কি হয় তুমি খবর নিতে পারো তোমার ডানে তিনি বেবি কারো মুখাপিখিনা তুমি একটা আইন বাড়াইতে গেলে সারা পৃথিবীর সমস্ত বড় বড় আইন বিচার বই সামনে নেওয়া লাগে কে কি কইস কে কি না আল্লাহ अल्लाह कत सुंदर आईन सारा पुरानी साधारण आईने मानुष्ल शांति जो आईन दरकार क्या बनाई का प्रयोजन है नाई আমাদের দেশ এখন এমন কিছু নাস্তি করেছে জিজ্ঞাসা করে আল্লাহ রেখেই বানাইছে আজ তুমি কথা যে মানুষ এখন এই দেশের শোনা শুরু হয়েছে আল্লাহই ভালো যাবে এদের পুরীরা দেখবে স্থলভাগে। দেখায় যে এক জায়গার মধ্যে আল্লাহ সারা পৃথিবীতে খবর হয়ে যায় এই কাজ কে করেন এটা আল্লাহ করেন মানুষের কোন শক্তি নাই বলেন যে ফুল্লাহ ওই আল্লাহ বলতেছেন বিশ্বাসী যারা তাদেরকে বলতে আল্লাহ আর আল্লাহ কিছু কিছু জায়গায় একেবারে নির্ধারিত করে নির্দিষ্ট করে বলতেন্লা দিন ও তুমি আর মানুষ তোমাদের মধ্যে যারা ই মানস যারা জ্ঞান ইমান এই বিশ্বাস কাফের দরসে আল্লাহ তালা হলেন এদেরকে যদি अल्लाह আল্লাহ এদেরকে জিজ্ঞেস করেন এদেরকে বানা এদের মান খালাকা হা ও আল্লাহ এদেরকে যদি জিজ্ঞেস করেন্লাহ এটা ওই এখন আমেরিকা যাওয়া লাগবে না লন্ডন যাওয়া লাগবে না বাংলাদেশের একদলকে জিজ্ঞেস করেন বিধান দেওয়ার মালিক কে এরা বলবে বাংলাদেশের জনগণ मानुष के क्षमता बनकर क्षमता बन आईन बनवा चाप लग जाए जर नाम हल गणतिया मानुष्ठ मध्य डिवाइस सृष्टि যে মারামারি বিভক্ত করতে হয় এদেরকে যদি কোরআন শিখায় দাও এদেরকে যদি কোরআন শিখায় দাও এরা দলে দলে বিভক্ত থাকবে না সমস্ত মানুষগুলি এক দলের হয়ে যাবে আল্লাহের হবে এবং তার যারা আসছিল সবারই নাম ছিল মুসলমান সবারই নাম ছিল মুসলমান আফসোসের বিষয় আফসোসের বিষয় আমাদের দেশে এখন আলোচনা করবে ওই পরিবেশটা পর্যন্ত গান্ডা করে ফেলা হবে কোরআন শিখবে কোরআন শিখলে তো মানুষের লাভ হয় ক্ষতি হয় না লাভ হয় কোরআন শিখে মানুষের লাভ হয় আল্লাহটা দুনিয়ার কোন জিনিসের জন্য পাগল হয় না যখন আল্লাহর থেকে মানুষ দূরে চলে যায় তখনই মানুষ দুনিয়ার থেকে এই দুনিয়ার প্রতি পাগল হয়ে যায় আল্লাহ গত এই আলোচনা করছিলাম মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায় এগুলি জমিনের প্রতি সময় আলোচনা করছিলাম বালাম বাহরার কথা আপনাদেরকে এই ঘটনা শোনার বালাম বাহড়ার ঘটনা অনেক বড় বিখ্যাত বুজুর্গ আলম ছিল কিন্তু দুনিয়ার সাময়িক মুহে আমাদের দেশে সহজ ভাষায় বুঝেন তো সাপে সলম দেয় সাপে সলম দেয় না তো সাপ তার সলম থেকে যেভাবে বের হয়ে যায় আল্লাহ তালা বলেন এই পৃথিবীর মাঝখানে এরকম কিছু আলম কুলাঙ্গার বাবা আমার অনেক দিন শুনতেছিলাম তাহলে আশ্চর্য হয়ে যাবেন এটা একশো পঁচাত্তর নম্বর একশো ছিয়াত্তর নম্বর আয়াত তো সুন্দর তফসির লিখতেন এই অল্প সময়ের মতো আল্লাহ মানে আল্লাহকে চিনা যায় এরকম নিদর্শন আল্লাহ শিখে গেছিল কত বড় বুঝতে পড়ছিল আল্লাহকে চিনা যায় এরকম নিদর্শন তারা দিয়ে দিছিল তার কাছে যখন লোকের আসছে আপনি আমাদের জন্য দোয়া করেন মুসার বিরুদ্ধে আমরা আমি না এটা একটু পরে আল্লাহ আমি আমার আল্লাহর সাথে পরামর্শ করবো যে এদের বিরুদ্ধে দোয়া করায় যাবে কি যাবে না সেমা দাঁড়ায় আল্লাহর কাছে জানতে আমার এ কৌ তোমার নবীর বিরুদ্ধে দোয়া করতে চাইতেছে আমি কি দোয়া করবো কি করবো না আল্লাহ তুমি দোয়া করো দোয়া তুমিও করোনা রাতের বেলা আয়সা তার স্ত্রীর বান্ডেল যায়। আমি প্রায়ই বলি মৌলভীদের স্ত্রীগুলির জন্য দুনিয়া বিলাসী না হয় এগুলি খুব কম মেজাদের হবে ঠান্ডা মেজাদের হবে এগুলি খুব কম বিলাসী হবে কারণ এদের ভিতরে যদি দুনিয়া ঢেকে যায় এ দুনিয়ার পাগল যে মানুষগুলি সবগুলি মানুষ ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ এদের ব্যাপারে খুব সতর্ক করে দিচ্ছেন খুব সতর্ক করে দিচ্ছেন দুনিয়ার সমস্ত মানুষের প্রতি তো এরকম পরীক্ষা আছে এই বড় পরীক্ষাগুলি হলো আলেমদের জন্য আলেমরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তো পুরো জাতি প্রথম হয়ে যায় এই আল্লাহ তারা আলেমদেরকে খুব সতর্ক থাকতে বলতেন রাসুল্লাহ আলেনদেরকে সতর্ক থাকতে বলতেন আর আল্লাহ আলমদেরকে ইজ্জত করতেন এই জমিনের মধ্যে আলেমরা আল্লাহকে ভয় করে কারা আল্লাহ করে আলম রাকে বলেন তারা যারা নিজেকে নিজে চিনতে এবং যে জিনিস চিনতে নিজেই আমল করছে ও আমির আলিমা পরের জিন্দিগির জন্য আমল করছে তারা আলেম আলোচনা এখান থেকে কাহিনা নিয়ে আসছে আল্লাহ বলেন পরিপূর্ণ ভাবে আংশিক হওয়ার কোনো সুযোগ আছে আবার বললেন আংশিক হওয়ার কোন সুযোগ আছে আংশিক হওয়ার কোন সুযোগ নাই শয়তানের অনুসরণ করো না কারণার থেকে মানুষ কারণ শয়তান হয় মানুষ থেকে শয়তান হয় এগুলি শয়টান টিকা বিশে দারানো হয় আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে এগুলি শৈতান থেকেও নির্দিষ্ট হয় আজল আগল বলা হয় এমন খারাপ এমন খারাপ এটার সাথে কোন তুলনা চলে না এটার সাথে কি চলে না কোন তুল চলে না তুলনা চলে না এই মানুষগুলি কারা তুলনা চলে না এই মানুষগুলি কারা আল্লাহ যাদের অন্তর আছে গ্রাস করা যায় এটা বুঝে আরেকজনের হর কিভাবে নষ্ট করা যায় এটা বুঝে আরেকজনে কিভাবে ঠকানো যায় এটা বুঝে আরেক জন্য কিভাবে বিপদ করা যায় এটা বুঝে ভালো জিনিস দেখে না এই দুনিয়ার যত খারাপ আছে সবগুলি দেখে ভালো জিনিস শুনে না শুনে যত মন্দ জিনিস আছে সব শুনে একটা কথা বলছিলাম ঐতিহ্য আছে এটা আগে দেশগ্রামে গেলে আমরা দেখতাম আমাদের বাঙালি ঐতিহ্য এই দেশের একটা কাল এই দেশের একটা চলার একটা গতি ছিল চলার গতি ছিল কি এই দেশের মা বোনগুলি ইস্টো আগ্রহের সাথে পোশাক আশাক ঝাইকা রেখে চলতো কাপড় রাষ্ট্রের মধ্যে ভারতের পার্লামেন্ট থেকে এই আইন বানাইতে চাইতেছে যে অশালীন কোন পোশাক পরা রাস্তায় বের হইতে পারবা না কারণ ধর্ষণ এবং এসিট মতো जो अपराध yeah! है मूल कारण हल्ट पोषा बहुत जहेलरा महिला मडल मडल बनाया बनाया रास्ते उठेगा मुस्लिम युवक गुरी मतलब मारा अपराधे जड़ित दर्शन मतलब तो मारा तोड़े तो हारमी के कार्य होते कथागुली है ঘটনা বললে সময় লাগবে উমরের সময়ে এক যুবক বিপজ্জন শয়তালেময় ওই যুবক নষ্ট কাজ করে বের হয়ে আসছে সরাসরি মুদের বোতল হাতে নেওয়া রাস্তায় বের হয়েছে উমর সামনে বের গেছে ওই যুবক উমরকে টেই আল্লাহ করবার তবও করে ফেলতে আল্লাহ মুস্তিবত থেকে যদি বাঁচাই দাও জীবনে আর কোনদিনের চারা নষ্ট যুবক এই মুসিবত থেকে বাঁচিয়ে দিলে জীবনে আর কোনো অপরাধ করতাম আর আমাদের দেশের শাসকদের দিকে তাকাইলে এই দেশের যুবকরা আরো আগ্রহী হয়ে ওঠে আমার হাতে কি করে অস্ত্রের ঝঞ্ঝরা আরো বানতে পারে কি গুণ ছিল কুমার তো তোমার হাতেই নাকি তোর শরবতের বোতল কুমার তো কয়েকটি এটা নিয়ে মদলে মদের বোতল এক শরবতের বোতল তাই তোর শরবত এলে আমার হাতে আল্লাহ কে বলেন কুমড়ে বলছে না মানা একটা কোনো কায়দা নেই যুবক জেলে কুমার পান করছে পান করে আল্লাহ এই যুবক এই শরবত তুমি পায় না। এটা তো দুনিয়ার কোন বাজারের না এটা আল্লাহর জান্ন শরবত যার কথা শুনছো ওই শরবত আমার কাছে যুবক ছবি মানুষের শাসককে দেখা এদেশের নষ্ট যুবকরা তৌরি করার জন্য আল্লাহ কুল্লুকুমরা ও কুল্লুকুমা বলুন বলেন ও মানুষ তোমরা প্রত্যেকে শাসক হয়ে শাসক ইমাম এই যে সেও শাসক তোমরা যারা শুনতেছ তারাও শাসকের শাসক তোমার কিছু নাই ছেলে নাই মেয়ে নাই বউ নাই বাচ্চা নাই তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী না তুমি তোমার পুরা বোর্ডের মালিক আলি হেমানিমুনা তোমার কথা বলার অধিকার সিলাই করে দিলাম তোমার মুখের উপর কথা বলার অধিকার দিয়ে দিলাম হাত কে আলি নাস্তিমো আল্লা হাতগুলি এমন কথা নারবে। स्वीकार मालिक के प्रत्येक जुड़के स्वीकार कर আমার কোন ইচ্ছা নাই সময় শুভ গুলি ঠিক করে দিচ্ছে এই ছোটার জন্য আল্লাহ নবী মা গুলিরও ঠিক করে দিছে কাদিসিয়ার যুদ্ধে ঐতিহাসিক কাদিসিয়ার যুদ্ধ একটা কোর্টে বিপর্যয়ের রাত্রে এক মহিলা নাম সিরাজ তারা রাখছে বলতে ইমরাতিন মহিলা তার বাচ্চা যুবকুলাই কাহিনা তোমরা যে স্তান গ্রহণ করছ সবর দি করে তোমাদেরকে ইস্তান গ্রহণ করো নাই তোমরা স্থান গ্রহণ আনুগত্য সহকারে ইসলাম গ্রহণ করছ তো আইন বলা হয় আনুগত্য সহকারে আনুগত্য করবে না এই কথা বলে তোমরা ইসলাম গ্রহণ করো নাই ইসলাম গ্রহণ করছো আনুগত্য করবে এই কথা বলে ও হার আজ আর তুমুখারি না এই যুদ্ধের নয় জানে যে তোমাদেরকে তোমরা এক বাপের সন্তান তোমরা কয় বাপের সন্তান এক বাপের সন্তান আমাদের দেশে কিছু পোলাঙ্গার আছে বাপ আর বাইরে কিছু পার্থক্য করতে চায় না পোলাঞ্জার এবং তোমাদের এই বংশ শিলশিলাকে আমি লজ্জায় ফিরে নাই বলা হচ্চান এবং তোমাদের এই বংশের ধারার মধ্যে আমি কোন কলঙ্কাকি নাই আমি তোমরা জানো জান তারা মুসলিমদের সাথে কি এরপরে মহিলা বলতেছেন তোমরা কিন্তু জানো এই কোন দিকে এই মুসিদের ঘোরাগুলি সবসময় প্রস্তুত থাকবা দিন এরপরে বলতেছেন পাইতা এই ছিল মুসলিম যুবকদের মা দের শবক আল্লাহ করবেন মা দের শক আর আমাদের মারা সন্তানগুলি রেখে শিকার এখন বাপগুলি সন্তানগুলি কি শিকার তাই আমি বলি এখন কোন সমস্যা হয় না নাইট ক্লাবে ঘুরলে উলঙ্গ মেয়ে নিয়ে ঘুরলে কোন সমস্যা হয় না হুন্ডার পিছনে একটা উলঙ্গলে কোন সমস্যা হয় না একটা হুজুরের হাতে ধরে যদি হাতে সমস্যা হয়ে যায় আবার দাঁড়িয়ে রেখে তো সমস্যা হয়ে যায় দাঁড়িয়ে রাখেন না কেন আমরা দাঁড়িয়ে রেখে দেন সবাই বলি দাঁড়িটা কে দিচ্ছেন আল্লাহ তালা বলেছে অনেক যুবক তো এখানে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে বলে বহু যুবক আমার সামনে বসে আছে দাঁড়িয়েছিল এই মুসিদা এখন এটা লম্বা লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ এটা পুরুষের পর সত্যের আলাদা দাঁড়িয়ে কাটবে পুরুষ পুরুষ মনে হবে দাঁড়িয়ে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছে রাগ করেন না আমার সাথেও চলে আমার জীবনে একটা লোককে তাহলে গত কয়েকজন মাকে কুমিল্লা গেছি মা লজা পাইছে মন হয় আসে এখানে এই একটা লোককে বলছে যে রেখে এরকম এই মসজিদের প্রত্যেকটা মুসল্লির জন্য আমি দোয়া করি এই প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহ তাহলে ইমানওয়ালা মানে আসো এমন একটা শক্তি যেই শক্তিটা ভিতরে থাকলে দুনিয়ায় কোনো জিনিসকে ভয় পায় না পুরানো বিশ্ব যে হয়তো হয় আলোচনার ধারাবাহিক আলোচনার মধ্যেই থাকার চেষ্টা করছিলাম প্রাসঙ্গিক আলোচনায় আজকে চলে আসছে ধারাবাহিক একটা আলোচনা কত জমায় শুরু করছি এটার মধ্যে ইনশাল্লাহ আগের জমায় আলোচনায় শেষ করবো যে বন্ধু এখন তো বন্ধুকে হইব আর শত্রুকে অপ্রাসঙ্গিক কাজকে কিছু আলোচনা নিতে গেলেন আলোচনা চলে গেছে যে কথা বলি ভাঙা ভাঙ্গা বিভিন্ন জায়গা থেকে বলছি আল্লাহ আমাদের সবথাই আমল করা